আসসালাম আলাইকুমুল্লাহ দৃশ্য এই আলোচনায় আজকের পর্বে যে সুরাটি নিয়ে কথা বলবো। সেই সুরাটি নাজিল বা অবতরণের ধারায় ছত্রিশতম সুরা মাকি সুরা এই সুরাতে সরাসরি খিরাত কিংবা বিচার দিবসের কোন দৃশ্য উপস্থাপিত না হলেও বলেছেন সেই দিন সমস্ত গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে এবং সেই দিন কোন মানুষের কোন শক্তি বা সামর্থ্য থাকবে না এবং কেউ একে অপরকে কোনো সাহায্যও করতে পারবে না থাকবে না কোন সামর্থ্য থাকবে না কোনো সাহায্যকারী আসুন শুরুতেই এই কি বলেছেন তার তিল এবং পরবর্তীতে আমরা অর্থ এবং প্রাসঙ্গিক আলোচনার দিকে যাচ্ছি طارق وما ادراك ما طارق ان نجمثاقب ان كل نفس لما على احفظ فَلَّْ غُر إِن سَانُ مِم مَ خُلقُ خُلقَامِم مائِ دَافِقُ يَخجُ مِم بَين الصُول بِوَتكَ ائِب إِ انقادر يوم تبلى السرائر فما له من قوة ثن ولا نصد والسماء اذا ترجع والارض ذات الصدع তিনি বলেছেন শপথ আসমানের শপথ রজনীর আসমানের এবং রজনীতে আত্মপ্রকাশকারীর রাতের আকাশে যা আত্মপ্রকাশ করে আবির্ভূত হয় তার কসম তার শপথ অমা দামাত আরিখ এবং আপনি কি জানেন সেই রজনীতে আত্মপ্রকাশকারী কি সেটা হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র এমন কোন তত্ত্বাবধায়ক বা নেই প্রত্যেক জীবের উপরেই তত্ত্বাবধায়ক রয়েছে কাজে মানুষ ভেবে দেখুক মানুষ চিন্তা করুক কি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সে সৃষ্টি হয়েছে সবেগে সঞ্চালিত পানি থেকে সব এগে স্কলিত পানি থেকে যা নির্গত হয় মানুষের মেরুদণ্ড এবং তাকে ফেরত আনতে পূর্ণ ক্ষমতা বান নিশ্চয়ই তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম এর ইরিন সেই দিন যখন গোপন বিষয়গুলো পরীক্ষিত হবে এবং সেইদিন যখন মানুষের কোনো সামর্থ্য শক্তি থাকবে না এবং থাকবে না কোনো সাহায্যকারী এরপর আল্লাহ তিনি বলছেন শপথ এই চক্রশীল আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং শপথ এই জমিনের যা বিদী হয় নিশ্চয়ই এই কোরআন এক ফয়সালাকারী মীমাংসাকারী বাণী ইহা কোনো উপহাস বা তামাশার বস্তু নয় এর এরপর শেষের তিনটি আয়তে চক্রান্ত কে লক্ষ্য করে কথা বলেছেন তিনি বলেছেন নিশ্চয়ই তারা ভীষণ চক্রান্ত করে এবং আমিও ভীষণ কৌশল অবলম্বন করি অতএব কাফেরদেরকে অবকাশ প্রদান করুন অবকাশ প্রদান করুন কিছু সময়ের জন্য সংক্ষিপ্ত এই সুরাতে আল্লাহ সুবাহতালা আখিরাতের কিছু বিষয়কে তাত্ত্বিক চিত্র বা ভাবগত চিত্র অঙ্কনের মাধ্যমে আমাদের মনের রাজ্যে ফুটিয়ে তুলছেন সরাসরি কোন দৃশ্য এখানে না থাকলেও দাত্তি কিছু বিষয়ের চিত্র এবং বাস্তবতা আলোসুভা বাস্তবতা সেই দিন সমস্ত গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে এবং সেই দিন কোনো মানুষের কোন শক্তি বা সামর্থ্য থাকবে না এবং কেউ একে অপরের কোনো সাহায্যেও উপকারে আসতে পারবে না সেই মানুষের দুর্বলতা প্রকাশিত হয়ে যাবে এবং সমস্ত সাহায্যকারী তারা বিলীন হয়ে যাবে এই যে মানুষের অসহায়ত্বের একটি চিত্র তোলা এটি মানব মনে গভীর ছাপ মুদ্রিত করে এবং এখানে শুরুতে আলোসো ভাতা এই সুরাতে যে উপমাগুলো পেশ করেছেন তার সঙ্গে পরবর্তী বক্তব্যের বেশ চমৎকার সামঞ্জস্য এবং সাদৃশ্য রয়েছে শপথের মাধ্যমে কসমের মাধ্যমে সুরাটিকে শুরু করেছেন শুরুতেই শপথ আসমানের রজনীর আসমানের এবং রজনী যা কিছু নিয়ে আবির্ভূত হয় সেগুলোর কসম হে নবী আপনি কি জানেন এই রাত্রিতে যা আবির্ভূত হয় সেই বিষয়গুলো কি এই রাতের আকাশে যা কিছু প্রকাশিত হয় সেই বিষয়গুলো কি সেটি হচ্ছে এক উজ্জ্বল নক্ষত্র শুরুতে করা হয়েছে এক অজানা অজ্ঞাত বস্তুর এর গুরুত্ব প্রকাশ করা এবং এরপর অজ্ঞতা জ্ঞাপন করে প্রশ্ন করা হয়েছে অমা দরাকরিক এবং আপনি কিভাবে জানবেন কি সেই তরিক এরপর আল্লাহ তিনি নিজেই জবাব দিয়ে বলেছেন এটা হচ্ছে আন্নাজি মুস্তাকিব এক উজ্জ্বল নক্ষত্র যা কিনা রাতের আকাশে উদিত হয় যখন সেই নক্ষত্র উদিত হয় তখন সকলেই তাকে দেখতে পায় আসমানের অন্ধকারের বুক চিরে ফুটে উঠে তার কিরণ তার দীপ্তিতে আধারের অমানিসা দূর হয়ে যায় আধারের বুক চিরে আলোয় ঝলমল করে ওঠা এই নক্ষত্রের কসম করে পরবর্তী আয়াতে পরবর্তী বিষয়ে যা বলা হয়েছে তার মধ্যে রয়েছে এক কাব্যিক সামঞ্জস্য আল্লা সুহানতালা বলেছেন কোন তাবধায়ককারী হেফাজত নেই যেমন অন্যত্র আমরা দেখতে পাই সুরা হ্রদ সেখানে সুমা বলেছেন মানুষের জন্য তার সম্মুখে এবং তার পশ্চাতে একের পর এক প্রহুরী ফেরিস্তা নিযুক্ত করা রয়েছে যারা আল্লাহর আদেশে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকে মানুষের জন্য তার সম্মুখে এবং পশ্চাতে একের পর এক প্রহরী ফেরেস্তা নিযুক্ত করা রয়েছে যারা আল্লাহর আদেশে তাদেরকে রক্ষণাবেক্ষণ করে থাকে তরিক এখানে তালা ব্যবহার করেছেন নাফস শব্দটিকে নাফস তথা মানবাত্মার উজ্জ্বস্তু গুপ্ত গোপন বস্তু কিন্তু সেই রক্ষণাবেক্ষণকারী তত্ত্বাবধায়ক হেফাজতকারী সেই নফস পর্যন্ত পৌঁছে যায় এবং সমস্ত গোপন বিষয়গুলোকে পর্যন্ত সংরক্ষণ করে চলে এবং সমস্ত গোপন বিষয়গুলোকে সেই দিন প্রকাশ করে দেয়া হবে যেই দিন হচ্ছে বিচারের দিন যার সম্পর্কে আলাসভাতা বলেছেন মাতুবুল্লা সেই দিন গোপন বিষয়গুলোকে পরীক্ষা করা হবে উন্মোচন করা হবে কিছু আগে যেভাবে আল্লাহ শুরুতে বলেছিলেন উজ্জ্বল নক্ষত্র রাতের আকাশে যখন অন্ধকারের বুক তিরে নক্ষত্রটি নত্রটি উদিত হয় তার সঙ্গে পরবর্তীতে এই যে তত্ত্বাবধায়ককারী হেফাজতকারী সংরক্ষিত লিপি রেকর্ড নামা তার এক অসাধারণ সামঞ্জস্য রয়েছে আমাদের প্রত্যেকের সঙ্গে নিযুক্ত ফেরেস্তা বা তত্ত্বাবধায়ককারীদেরকে আমরা দেখতে না। কিন্তু তারা অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদের প্রত্যেকটি কথা এবং কর্মকে তারা সংরক্ষণ করে চলেছেন পরবর্তীতে বিচারের দিনে যখন তারা সেই আমূলনামাকে উপস্থাপন করবেন তখন তাদের সেই কাজের বাস্তবতা আমাদের সামনে রাতের অন্ধকার আকাশে ফুটে ওঠা উজ্জ্বল নক্ষত্রের মতোই প্রকাশিত হয়ে যাবে কাজেই এই উভয় বিষয়ের মধ্যে রয়েছে চমৎকার কাব্যিক এক সামঞ্জস্য এত চমৎকারভাবে শুরুর বিষয়গুলোকে উল্লেখ করার পর আল্লা সুমতালা বলছেন কাজে মানুষ ভেবে দেখুক চিন্তা করুক কোন বস্তু থেকে তাকে সৃষ্টি করা হয়েছে সে তো সৃষ্টি হয়েছে সব এগে পানি থেকে তাকে সৃষ্টি করা হয়েছে এমন সব এগে পানি থেকে যা নির্গত হয় তার মেরুদণ্ড এবং পাজরের হাড় বা অস্থির মধ্য থেকে এই বিষয়ের সঙ্গেও সামঞ্জস্য রয়েছে পূর্বে উল্লেখিত রাতের অন্ধকার আকাশে উদিত উজ্জ্বলের অন্ধকার থেকে নির্গত হয়ে আসে যেভাবে অন্ধকারী হয় ঠিক তার অনুরূপ এরপর সেই মহান সত্তা আল্লাহ সুবাহ এই পানির তুচ্ছ বিন্দুকে মায়ের গর্ভে আরেক অন্ধকার জগতে সেখানে স্থাপন করেন এরপর মায়ের গর্ভ থেকে মানুষ ভূমিষ্ঠ হয়ে দুনিয়ার আলোর মুখ দেখে থাকে যেই সমাহান সত্তা সেই তুচ্ছ বস্তু থেকে মানুষকে সৃষ্টি করতে সক্ষম তিনি মানুষকে তার পূর্বের অবস্থার দিকে ফিরিয়ে আনতে সক্ষম আমরা আল্লাহ থেকে এসেছি এবং আবারও আমাদেরকে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে আল্লাহ সুমতাল বলেছেন নিশ্চয়ই তিনি এই মানুষকে ফিরিয়ে আনতে পুরনো ক্ষমতাবান এবং সেই দিন মানুষদেরকে ফিরে আনা হবে করা হবে যেদিন পরীক্ষিত হবে এবং না এবং কেউ কারো কোনো উপকার বা সাহায্য করতেও সক্ষম হবে না এরপর অগ্রসর হয়ে আমরা দেখতে পাই আরো কসম করে শপথ করে আলোচনাতলা বলেছেন এরপর আমরা দেখতে পাই এই করেছেন। আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং কসম করেছেন এই জমিনের যা বিদী হয় যার বুক চিরে বের হয়ে আসে উদ্ভিদ আল্লাহ সুহামতাল্লাহ বলেছেন কসম সেই চক্রশীল আকাশের এবং কসম এই জমিনের যা বিদীর্ণ হয়ে যায় নিশ্চয়ই এই কোরআনকারী বাণী ইহা কোনো নিরর্থক উপহাসের বস্তু নয় এখানে বৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে আর এর আরেকটি অর্থ হচ্ছে যা প্রত্যাবর্তনশীল বা প্রত্যাবর্তন করে বৃষ্টি অনুরূপ বারবার বার ফেরত আসে এবং এখানে আল্লাহামতালা সেই আসমানের কসম করে বলেছেন যা সে বৃষ্টিকে ধারণ করে মুসল ধারায় সেই বৃষ্টিকে এই আসমান ধারণ করে এবং এরপর তিনি বলেছেন জমিনকে বিদীর্ণ করে দেয় এই দুইটি বিষয়কে আল্লাহ সু পাশাপাশি স্থাপন করে কসম করেছেন একদিকে আসমান থেকে মুসল ধারায় বৃষ্টি বর্ষণ হওয়া এবং এরপর জমিন থেকে শস্য উদ্গমের মাধ্যমে জমিনকে বিদীর্ণ করে উদ্ভিদের বের হয়ে আসা যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অতীতের উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে বেশ সামঞ্জস্য রয়েছে মুসল ধারায় বৃষ্টি এবং এরপর ভেদ করে শস্যের উদ্গমন বের হয়ে আসা জমিনকে বিদীর্ণ করে বের হয়ে আসা এর আকার আকৃতি এবং কর্মকাণ্ড সেই উজ্জ্বল নক্ষত্রেরই আত্মপ্রকাশের অনুরূপ যে উজ্জ্বল নক্ষত্র রাতের আধারের বুক চিরে উদিত হয় এবং এটা যেন সেই বিষয়েরও অনুরূপ যার উল্লেখ আল্লা সুমাত করে বলেছেন সেই সবেগে স্কলিত পানির মতো যা নির্গত হয় মেরুদণ্ড আর পাজরের অস্থির মধ্য থেকে এবং এটা যেন সেই বিষয়েরও অনুরূপ সেই মাতৃগর্ভের মতো মাতৃগর্ভ অন্ধকার সেখানে সবেগে গেস্খলিত সেই পানিকে স্থাপন করা হয় এবং মাতৃগর্ভ এই জমিনের মতো বিদীর্ণ হয় যখন সেখান থেকে শিশু ভূমিষ্ঠ হয়ে আসে ঠিক যেন জমিন বিদীর্ণ হয়ে অঙ্কুরিত হওয়া শস্য জানা ইন্নাহু আলা নিশ্চয় তিনি মানুষকে ফিরিয়ে আনতে পুরনো ক্ষমতাবান। এই সুরাতে প্রতিটি আয়াতের শব্দের শেষের দিকে লক্ষ্য করলে একটি ছন্দ মিল আমরা দেখতে পাই কাব্যিক মিল আমরা দেখতে পাই পারস্পরিক সামঞ্জস্যে সেখানে লক্ষ্য করলেও আরেকটি ভিন্ন দিক আমাদের সামনে ফুটে উঠে এই সুরাতে লক্ষ্য করলে আমরা দেখতে পাই আল্লা সব তাল্লা নিজের শক্তি এবং ক্ষমতার উল্লেখ করে আয়াত নাজির করে জানিয়েছেন ইন্নাহু আয়লা রহি ই নিশ্চয়ই তিনি মানুষকে ফিরিয়ে আনতে পূর্ণ না এবং কোন সাহায্যকারীও থাকবে না একদিকে আল্লাহমতাল্লা শক্তি এবং ক্ষমতা এই বিষয়কে উল্লেখে ঠিক পরেই মানুষের দুর্বলতা এবং অক্ষমতাকে প্রকাশ করে আয়াত নাজিল করা হয়েছে ঠিক যেন একটি পাহাড়ি ঢালবে উপর থেকে নিচে নামার মতো চড়াই এবং উত্তরাই একই রকম ভাবে পরবর্তীতে যে দুইটি বিষয়ের কসমালা করেছেন শপথ সেই আসমানের যা ধারণ করে বৃষ্টি এবং শপথ সেই জমিনের যা বিদীর্ণ হয় সেখানেও এই চড়াই এবং উত্তরাইয়ের আরেকটি চিত্র আরেকটি সামঞ্জস্য আমরা দেখতে পাই আসমান অনেক উপরে থাকে সেখান থেকে এই বৃষ্টি জমিনে বর্ষিত হয় এরপর জমিন থেকে শস্যদানা অঙ্কুর উদ্গম হয় জমিন বিদীর্ণ হয়ে আসে এই আয়াতগুলোকে এত চমৎকার উপস্থাপনের মাধ্যমে আল্লাহ সুহামতাল্লাহ কুরআনের শিল্প সৌন্দর্যের আরেকটি চিত্র আমাদের সামনে উন্মুক্ত করেছেন এভাবে এই সুরাতে আল্লাহ সুবহামতাল্লাহ নানাভাবে চিত্র এবং কল্পনার মধ্যে পূর্ণ সামঞ্জস্য বিধান করেছেন সামঞ্জস্য বিধান করেছেন নানা দৃশ্যের স্বতন্ত্র অংশ এবং পৃথক পৃথক অংশের মধ্যে এবং শব্দের শেষে যে ছন্দ মিল আমরা দেখতে পাই যে সুরমূর্ছনা আমরা দেখতে পাই তার যে ঝংকার এবং সেই ঝংকার থেকে সৃষ্টি হওয়া চিত্র ছবি সেটা আমাদের মনের রাজ্যে এক বিস্তীর্ণ পরিবেশ সৃষ্টি করে যায় এভাবেই এই সম্মানিত কোরআন কোরআন মাজিদের ক্ষুদ্র ক্ষুদ্র সুরাগুলোতে কত কথাই না আল্লাহ সুহাম তাহা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন শব্দ বা বাক্যের বিচারে এই সুরাগুলো হয়তো কয়েক ছত্র বা কয়েকটি বাক্যের বেশি নয় কিন্তু এখানে যে অর্থ এবং ভাব আল্লাহ সুহাম প্রকাশ করেছেন তা অনেক গভীর অনেক ব্যাপক এবং অনেক বিস্তৃত আল্লাহ আমরা দোয়া করি আল্লাহ যেন সেই বিচারের দিনে আমাদেরকে নিরাপদে রাখেন যে দিন সম্পর্কে আল্লাহ তিনি নিজেই বলেছেন সেই দিন মানুষের কোনো শক্তি সামর্থ্য থাকবে না এবং কোনো সাহায্যকারী থাকবে না ওসল্লাহু আল্লাহ ও আহ আলহিহি আলহামদুলিল্লাহি রবীলিন